আলোচিত হবে আজকের পর্বে আমরা আমাদের আলোচনা শুরু করছি মোদিরার ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে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 আর এটাই হল আনসার ও মহাজিদ্ মাঝে মুখা বা ভ্রাতৃত্ব স্থাপন আল্লাহ বলেন قلوبكم বৈন بنعمته إخوانا فأصبح تُن بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا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 وَالَّذِينَ تَبَوَّأُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّنَ যারা মহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মহাজিরদের ভালোবাসে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 আবু উবৈল রন সিনহুল রহমান মালিক রন সিন জাইদ রন উন মুহে আবু অ্যুব খালিদ বিন জায়দ রহ আবু হুজাইফা রবিয়া ইবিনাল রে সহ সলমান ফারসি রেদারসুল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 আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেব আমার দুজন স্ত্রী রয়েছে তোমার যাকে পছন্দ হয় আমাকে বলো আমি তাকে তালাক দিয়ে দিব ইন হলে তুমি তাকে বিয়ে করে নিতে পারো কোন সমস্যা নেই আব্দুর রহমান ছিলেন খুব অমায়িক কর্মঠ এবং মর্যাদাবান একজন মানুষ তিনি বললেন ভাই আসলে আমার তো এত কিছুর প্রয়োজন নেই তুমি বরং আমাকে বলো এখানে কি এমন কোনো বাজার আছে যেখানে ব্যবসা করা করার সুযোগ আছে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 রসুল্লা সাল্লু আলী আসালাম সালমান ও আবুদারদুল্লাহ আনহুর মাঝে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সালমান ছিলেন মুহাজির আর আবুদার্দা ছিলেন আনসার একদিন সালমান সাথে সাক্ষাৎ করতে এসে তার স্ত্রী উম্মেদারদাকে মলিন পোশাকে দেখতে পান তখনও হিজাবের আয়াত নাজিল হয়নি সালমান আল ফারেসি এই মলিন জীর্ণ পোশাক দেখে জানতে চাইলেন কেন অবস্থা। উম্মে উম্মেদার্দা বললেন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 তুরস্কে যখন খিলাফত ধ্বংস হওয়ার পথে তখন ভারতের মুসলিমরা সেই খিলাফত রক্ষার জন্য আন্দোলন করেছে যদিও সেই আন্দোলন মুসলিমদের দেখিয়ে দেয় কিছুদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে ইসলামী ঐক্যের বোধ কতটা তীব্র ছিল আমরা যদি এই উন্মতের সমাধান চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামের প্রথম প্রজন্মে তারা ইসলামকে কিভাবে দেখেছিলেন কিভাবে বুঝেছিলেন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 وَنَادَى نوحٌ رَّبَّهُ فَقَالَ رَبِّ إِنَّ ذَنِي مِن أَهْلِي وَإِنَّ وَعْدَكَ الْحَقُّ وَأَنتَ أَحْكَمُ الْحَاكِمِينَ قَالَ يَا نُوحُ إِنَّهُ لَيْسَ مِنْ أَهْلِكَ إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ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 নিশ্চয় মুমিন্দা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে সুরা আল হুজরাত আয় দশ ইমানের এই নতুন বন্ধন করার সাথে আল্লাহাল মুসলিমদের জন্য আদেশ করছেন তারা যেন কাফিরদের সাথে বন্ধন ভেঙে ফেলে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 إنكُ تُمْ خَيتُمْ دِهَادَ فيِي سَفِيل وَابتِغَ أَمَرُ قاتِ تُسِرونَ إلَيهِ بِالمَوََّةِ وَأَنَ أََّمُ بِمَا أَخفَييتُم وَمَا لَتُب 119. ومن يفعله منكم فقد ضل سواء السبيل 110. إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم 117. ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون 118. لن تنفعكم أرحامكم ولا أولادكم 119. يوم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 কৈ ফত পুন তুম তু লি পুম এফি পুমু ওসুম বিলি ফক উদিয় ই তুমি মুস্তি হে ইমন্দার কন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 আমরা অনেকে প্রশ্ন করি মুসলিমদের সাথে কাফিরদের সম্পর্ক কেমন হবে সুরা আত্মা হল সব বিষয়ে চূড়ান্ত বিধান সংক্রান্ত আয়াতের সুরা আল্লাহ বলেন হে নবী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 ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ